اتمام اليوم مستقتاعا وكل مدخل ان شاء الله الشيطان القديم بالله الرحمن الرحيم بالله من هذه الدره ومن شاء فغبينا ربه تذيله وما تشاؤون الا ان شاء الله ان الله كان عليما حكيما وقال سبحانه وما تشاؤون الا ان شاء الله رب العالمين وعن قتيلة رضي الله عنها أن يهودياً أتى النبي صلى الله عليه وسلم فقال إنكم تشركون تقولين ما شاء الله وشيطا وتقولون والكعبة فأمرهم النبي صلى الله عليه وسلم إذا أرادوا أن يحلقوا أن يقول ورب الكعبة وأن يقول ما شاء الله ثم شيطا رواه النساء আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং ইসলামের বিশুদ্ধ বুধ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তারই শুক্রিয়া আল্লাহুল্লাহামের প্রতি আল্লাহ যাকে হৃদায়তের একমাত্র আদর্শ দিশারি আদর্শ ব্যক্তিত্ব হিসাবে যার আদর্শের হচ্ছে প্রকৃত সেই প্রতি আমাদের আলোচনা চলছিল কি বিষয়ের উপরে যে অতিপয় গোপনীয় কতিবার গোপনীয় অবস্থা হান্ডা তাই না কতিপয় গোপনীয় অবস্থা গোপন কিছু শেখ যার মাধ্যমে এই উম্মীন হয়ে যাবে প্লান শূন্য হয়ে যাবে ইমান শূন্য হয়ে যাবে যার মাধ্যমে যার মাধ্যমে তারা ইমান পাবে না ইমান থেকে তারা বিরত থাকবে ইমান থেকে অনেক অনেক দূরে চলে যাবে কিছু সংক কথা কিছু সংক কাজ কিছু সংখ্যক আকিট আর বিশ্বাস এই সংখ্যক বক্তব্য হয়ে যাবে ইমান শূন্য হয়ে যাবে কুকুরের দিকে চলে যাবে এমনই কিছু আলোচনা আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম গত সপ্তাহে অনেকগুলো বিষয় আমাদের সামনে চলে এসেছিল কেউ যদি তার বাক্যের মধ্যে যদি শব্দটা ব্যবহার করে বাক্যের মধ্যে যদি যদি শব্দটা ব্যবহার করে সামনে গুলো এই ডাক্তার না থাকতো ডাক্তারের হাতের জ্বরটা ঠিক ময়রা যায় যায় যায় যায় এইসব ইঞ্জেকশনটা দিল আমার বাপসা গিয়ে গেল যদি ডাক্তার তার না পাইতাম তাই যদি এই না পাইতাম আর একদম আছে আল্লাহ ব্যবহার করছে তারপরে হচ্ছে শপথ করা কত করা আল্লাহ এবং বান্ধার মধ্যে একটা অসিরা নির্ধারণ করা আল্লাহ এবং বান্দার মধ্যে একটা অসিরা নির্ধারণ করা আবার কথা বলা আল্লাহ যা চায় এবং আপনি আল্লাহ এবং বান্দার মধ্যে এমন একটা বিষয়কে নির্ধারণ করে দেওয়া যে বিষয়ের কারণে আল্লাহ তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তো অনেকগুলো বিষয় তার বর্ণনা গতকালকে শুধু আমাদের ভূমিকা স্বরূপ আলোচনা ছিল গত সপ্তাহে তো বিস্তারিত আলোচনা শুরু হচ্ছে আজকের আলোচনার বিষয় গুরুত্ব হচ্ছে এ কথা বলা আল্লাহ যা চান আপনি যাচান আল্লাহ যাচান এবং আসতে যাচ্ছেন ডাক্তার চাইলাম আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে ডাক্তার চিকিৎসার আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে নেতাদের কাছে বলছে পরিবর্তনের ক্ষেত্রে এটা সেটা আমি যাবি আপনারা যেভাবে চাইবেন সেভাবে বিষয় পীরের কাছে গিয়ে তার কোনো কথাবার্তাই থাকে না নিজের কোনো কিছুই থাকে না পীরতন্ত্রের নীতি সত্তার মধ্যে কিচ্ছু থাকবে না টোটাল আপনার স্বাতন্ত্রতা আপনার স্বাধীনতা আপনার চিন্তা শক্তি আপনার বুঝ আপনার আলাদা একটা নিজের আদিত্যকে মিটিয়ে দাও ফিরের কাছে অথচটা আল্লাহ কাছে আপনার কোনো স্বাধীনতা না না আপনি আপনার মতো চলতে পারেন আল্লাহ ক্ষমতা কে রেখেছেন কিন্তু আপনার সেই ক্ষমতাটা বাস্তবায়ন করার বিধান বিধানও গেছেন আপনি চাইলেই আপনার মতো করে চলতে পারবেন না ঠিক নয় আপনি বিধান নতুন করে নিতে পারবেন না আপনি চাইলেই আপনার সম্মান কাছে করতে পারবেন না আমার একটা সম্মান আছে হম না এটা পারবেন না আপনি আপনি চাইলে আল্লাহ কর্তৃত্ব দেখাতে পারবেন না আপনি চাইলে জায় ছাই করতে পারবেন না এমন পাকাও করবেন একটা বংশ শুদ্ধ হয়ে পৃথিবীতে আপনার ইতিহাস খুঁজে পাওয়া যাবে না আপনাকে দু চার বছর পঞ্চাশ বছর পরে কেউ চিনবে না কথা পুরানের কথা জানতে পেরেছি না হলে একটা জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল কেউ চিনও না জানেও না যদি আমরা তোমারা না যাওয়াতেন কেউ জানতো না কাউ মেয়ে তামু কাউ মানে হাত কে থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একদম শেষ হয়ে গিয়েছে যেন আল্লাহর সাথে অহংকার করার জন্য আল্লাহ তার সম্মানিত করবেন কিন্তু আপনি আমি এই সম্মানটা তার কাছে জাহির করতে পারব না এই সম্মানটা আমি কাছে জাহির করতে পারবো না যে আমার একটা মর্যাদা আছে আমার একটা সম্মান আছে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান যদি কেউ পেয়ে সেটা পাবে হচ্ছে ল মহান তারপরে হচ্ছে তার ব্যক্তির মা ব্যক্তির মা প্রথমে সবচেয়ে বেশি সম্মান কিভাবে লাই ভিন্ন জিনিস রসুল সেটা হচ্ছে ভিন্ন জিনিস তার মা হচ্ছে তার সম্মান আল্লাহকে জিজ্ঞেস করা হলো না যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী কে বলছে আল্লাহ তারপর আল্লাহ তোমার যত সম্মান আছে প্রথমত আল্লাহর জন্য তারপর হচ্ছে রতুলের জন্য তারপর হচ্ছে এটা বুঝতেই চেষ্টা করে না বুঝতেই চেষ্টা করে না রসের পৃথিবীর সবচেয়ে বেশি মর্যাদাওয়ান ব্যক্তিত্ব এত মর্যাদাওয়ান ব্যক্তিত্ব এই নিজের আত্মকে মিচিয়েছেন আল্লাহ সামনে দিনে রাতে পাচক তো সরাত আগে করতেন নতুন গুলো তো আগে করতেন রাতের আধারে তিনি আল্লাহ রাতের আধারে তিনি আল্লাহ আল্লাহ কেন নিজের আনুষ্যকে বিকে দিচ্ছেন আর আবার নিজের আনুষ্য বিকে থাকে একদম বিকে দাও তোমার কোনো ব্যক্তিত্ব সরকার দেখতে হবে সবচেয়ে ছোঁ আছে এবং বাবায় চাইতে চাই দিচ্ছে মিতারা চারতে চাই হচ্ছে হ্যাঁ অমুক চারতে চাই হচ্ছে অমুকই কিনারা করেছে তাই এরকম হয়েছে বিষয় হচ্ছে আল্লাহ যা জান এবং আপনি তারা তার কর্মকাণ্ডে তিনি এক এবং একক তার কর্মকাণ্ডে তার ক্ষমতার কিন্তু তিনি এক এবং সৃষ্টি করার আগে মালাইকারের সাথে আমরাই তো দুই এগারো এবার জন্য করতে হবে আমরাই তো আছি মালাই কাদেরকে আমরা বললেন যে আমি জানেন তুমি তাহলে চেয়েছিলেন তাই তিনি কি করেছেন তখন তিনি মানুষকে তিনি বৃষ্টি করেছেন এই কৃষ্টি এরা ইচ্ছা এই আল্লাহ তার ইচ্ছা এবং তিনি যা ইচ্ছা তাই হবে তিনি যা ইচ্ছা হবে তাই হবে তাই হয়েছে অংশীদারিত্ব নেই ওনার ক্ষমতার সাথে উনি এক এবং এক অংশ ক্ষমতার ক্ষেত্রে ইচ্ছার ক্ষেত্রে এক একজন ক্ষমতার ক্ষেত্রে এক একজন আমরা কোন আল্লা যা যাও তাই হচ্ছে বিষয়টা এবং নয় তুমি চান আল্লাহ আরো উঠছেন তাহান বিচারটা আল্লাহুল আলমী যা চাইবেন তাই ঘটবে এত পরে তিনি যা চাইবেন তাই ঘটবে যা চেয়েছেন তাই ঘটেছে আল্লাহ রাহু যেই বিষয়ে উনি ইচ্ছা করেন সেই বিষয়ে উনি খালি বলেন যে হস হয়ে যায় আল্লাহর আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এক এবং তার নেই তার নেই তার নেই তার কোনো নেই নেই নেই এবং কার্যকারী হিসাবে কাউকে গ্রহণ করেন নাই অংশীকার এবং তার কার্যকারী হিসাবে তার তত্ত্বায়ন হিসাবে কাউকে তিনি নিয়োগ দেননি এত বলে তিনি যা পেয়েছেন তাই হয়েছে এই আল্লাহ যা যায় এবং আপনি যা পান আল্লাহ এবং আপনি যা পানি বাক্য দিকে উঠে যায় দেখেন শিক্ষক একজন ইয়া আল্লাহ আল্লাহামের সাথে আসলেন সাহারিয়া বোতা বুঝিয়েছে তাহলে তারা দিবে বাবাকে আমার বের হচ্ছে একটা ইতিমধ্যে নিশ্চয়ই স্বাধীন আজকে যদি মনে করেন আমরা যে এই যখন সেই দিলিত মন যখন ভুল সাপত্য করতে চায় বা ভুল আক্রান্ত করে নিশ্চয় সে লোকটা কচেতন হলো তার ভাগল হয় সচেতন না হলে পাগল কচেতনদেরকে বেরোলো না কোনো বরং সে কচেতন করে পাগল পাগল অতি না ভালো তোমরা নন্দ কোনটা কোনটাও নাগল লেখা নিয়ে আপনার পাগল কাটিয়ে কাগুলো কাটি করে দেখি পাগল আর না হলে হচ্ছে সচেতন খুব চ্ছে যে লোকটা সিদ্ধের মধ্যে দাওয়া দিতে নিজের রক্তছে যে লোকটা যেই লোকেরা শীতের বিরুদ্ধে দাওয়াতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করছে তারপরে অবস্থায় বলে আমরা চিড়ি করে তার মানি যেটা কি আপনারা বলেন যে আমরা যাচ্ছি আরে ওনার ঠিক একটা কথা বলেছি আমরা এই খালি শিরিক করি এই করি সেই করি আমাদের যেখানে জোর দিচ্ছেন আমাদের আন্দোলন এই করছেন করছেন আপনারা ওদের ছিড়ি করেন আপনারাও কাকে শিখাচ্ছেন কি কে আলোচনা করা হইলেন এবং আপনারা আবার মানে সপোর্ট করেন এটা তেমন কথা আপনারা কত বলবেন এটা যেমন কথা বলবেন আল্লাহ ইসলামে একটা বিধর্মী একটা জাতি মাসুর একটা জাতি লানব জাতীয় জাতি সেই জাতির একজন দেখিয়ে বলছে আপনারা আপনারা আপনারা বলেন আল্লাহ এবং আপনি আপনারা আবার মানে শপথ করেন আল্লাহ আমার সব একটা অমুসলিমের ইসলাম সম্পর্কে তার ধারণা তারপর তার আজকের এই দেশের মহাটি শপথ পায় এদেশে তাদের ওরাই তার মরিবেন শপথ করতে চাও তাহলে তোমরা কারবার নামে কপত করো না কারবার লবের নামে শপথ করো না কারবার নামে কগত করো না কারবার লবের নামে শপথ করো মনজি এসে বললো যদি গোলামপূর্ণ আলোকে হয় আপনি গোলামি করতে পারবেন না আমাকে কি শিখাবেন আপনি গোলামি করতে পারবেন না ওরকে আমাকে কি শিখাবেন একজন মিস্ত্রিক একজন বিদ্যার্থী শিক্ষার্থী জ্ঞান থাকতে পারে শিক্ষা ঘুরেছে শিক্ষার্থী জ্ঞানটা থাকতে পারে বা জ্ঞান পারে ন্যাচারাল জ্ঞানটা থাকতে পারে ন্যাচারাল জ্ঞানের মধ্যে অফিসে বুঝতে পারে সে হতে পারে আমরা বলি এই নয় এদের কাছে গিয়ে আমাদের শিক্ষা আপনি ওর ঘরের ভিতরে ঢুকে ওকে হেদায়ত হেদায় আপনি কে হেদায়াত করবে আপনার কোন দোষ বলতে চায় ও যদি আপনার কোনো ভুল দেখাতে চায় আপনার কাছে এসে আপনাকে বলে যাবে আপনার কাছে এসে আপনাকে বলে যাবে আপনি বেলাটি মার্কা দিয়ে শিখতে দেন না যদি আপনার বিচারে যাক আপনাকে ধরে দিতে হবে আদিকে বুধ ধরে দিচ্ছে একটা আদি আমরা তো কি করছে না হচ্ছে আমার দর্জাকে দেখো বিচার পর্যায়ে আমার গোলকালে আমাদের যায় দশ গোটাকে দেখছি ঠিকই যাবে আমরা বলতে বলছেন যে দেখো এখন থেকে যদি তোমরা সাপোর্ট করতে চাও তাহলে তোমরা বলো আল্লাহ যা পো অত এটা নয় অত করতে জিনিসটা আলাদা করে দেওয়া হচ্ছে সবাই কথা বলা ভালো যা শুধু আল্লাহ যা তাই ভাবে শুধুমাত্র আল্লাহ যা পাইবেন তাই সবচেয়ে কেউ যদি বলতে চায় কোনটা বলে আপনি তাকে একটা মানুষ করে দেওয়া আল্লাহ নাগরিকের মধ্যে না আল্লাহ যা চান আপনি দুর্গণ্ড পেন আপনি যা বলেছেন অক্টোবর অক্টোবর এইভাবে একজন তাহাবি এ কথা বলে ফেলল পাঁচ আলাদা আল্লাহ কিন্তু আহমত্ব ইসলামকে সংশোধন করে বলছেন যে আল্লাহ হয়েছেন আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন আল্লাহ যা এবং আপনি যা চেয়েছেন অনেক কিছু করে না ওই সবাই অনেক হাজি করে না কিন্তু হাজির সব আবার কিভাবে এবং আপনি আপনি আল্লাহ তিনি যে আমাকে আল্লাহ করে আল্লাহ কা তুমি কি আমাকে আল্লাহকে অস্বীকার করতে বলছো আল্লাহ কবগত কোরআন নিচ্ছো আল্লাহ রক্ষায় আল্লাহ দুর্নীতি আল্লাহ খংকার তুমি আমাকে আল্লাহ করে নিয়ে নিচ্ছো তুমি আমাকে নিয়ে জিজ্ঞাসা করতে চাইবে অঙ্গকরণ দিয়ে যদি বলেন যে আপনি যে তিনবার চাই হয়েছে কি খেলঙ্গন্ত হ্যাঁ এটা তো দেখা ওদেরকেল কি এই তুমি বলো না এটা ঠিক না তুমি বলতে হবে বলো এভাবে বলো না এটা ঠিক না কিভাবে বলো এটা না বলে তিনি করতেন তাকে সাবধান করছে নাই তুমি আল্লাহ অংশিতা করছ এটা তো কেন আল্লাহর সাথে বংশিতা স্বাস্থ্য করছো বরং তুমি এ কথা বলো মা তারা লজ্জা এখন ভাই আল্লাহ তারা যা চেয়েছেন তাই হয়েছে এখন ভাই আল্লাহ তারা তাই হয়েছে তিনি আমাকে আল্লাহর সাথে অংশীদার কাজ করতে এটা কেমন কথা হলো এটা কেমন কথা হলো আল্লাহ এটা চলে না আল্লাহ করতে করে আল্লাহ এটা হচ্ছে একদিন মা আয়সা রাজ মাত্র ভাই মানে কি এই কোপায় মুসলিম ছিলেন তার বড় বৌমাতে তিনি তার একটা স্বপ্ন দেখলেন তিনি একটা স্বপ্ন দেখলেন এখান থেকেই বুঝতে পারে তিনি স্বপ্নের তিনি একটা স্বপ্ন দেখলেন স্বপ্নরা দেখলেন স্বপ্ন দেখার পরে তিনি উঠলেন ঘুরে রাস্তায় যাতে পারতেন তাকেই তিনি স্বপ্নের কথা বলছেন যাকেই পাচ্ছেন তাকেই তিনি সকলে করা হচ্ছেন এজন্য জন্য দুধের কারণের কীভাবে নিয়েছে যাকেই করেন তাকেই সকল করার জন্য কখনো এটা করেছেন কখনো আর একটা ধর্ম ধর্ম আপনি আওয়ামী লীগ যুবলীগ আপনি সকলেই সকলেই একটা ছেলে কৃষক ছেলে মেয়ে ছেবারে ছেলের জীবনে এটা হচ্ছে আমি করেছি তিনি একটা প্রশ্ন দেখলেন স্বপ্ন দেখে তিনি রাস্তায় যাকে পাচ্ছেন তাকেই স্বপ্ন কথা বলছেন বলতে চলে আসছেন যে এই আরো তোর আমি এরকম একটা স্বপ্ন দেখে ফেলছি বলছেন যে তুমি যে স্বপ্নটা এটাকে তুমি রাস্তায় কাউকে বলেছো বলতে হ্যাঁ আমি সারক রাস্তায় যাকে দেখছি তাকেই তুমি ভালো কাজ করেছ তিনি সবাইকে বলে এসেছি ভালো স্বপ্ন ছিল এই জন্য সবাইকে বলে এসেছেন সেটাকে সমর্থন করতেন এ করে আল্লাহ আল্লাহ প্রশংসা করলেন প্রশংসা তুমি যে দেখো একটা স্বপ্ন দেখেছে এই স্বপ্নটা তোমাদের কাছে বন্ধনা করেছে আমার কাছে বন্ধনা করেছে সবাই একটা স্বপ্ন দেখেছে এই স্বপ্নের বিষয়টা কি স্বপ্নের বিষয়টা হচ্ছে সবাই যেতে ওরা আঙুল আস্তা দিয়ে রাখতেন রাস্তা যেতে যে বলছেন ই আউটি বলতেন যে দেখো ইয়ুটি তোমরা কত ভালো মানুষ তোমরা অত জাতি উল্টার চাকি কত ভালো মানুষ তোমরা যদি তোমরা যদি তোমরা এই কথাটুকু না করবে যে ওর হচ্ছে আল্লাহর পুত্র তাহলে তোমরা কতই তোমরা মুসলিমরা তোমরা তো খুব ভালো চাষি খুব ভালো মানুষ তোমরা যদি তোমরা এই কথাটা না বলতে দেখেছেন জবাব দিয়ে ওই ওদিকে বলছেন যে তোমরা ভালো মানুষ যদি তোমরা এ কথা না বলছে যে রোজায় আল্লাহ করছে তাহলে তোমরা কোথায় ভালো থাকছে যে তোমরা যদি না বলতে আল্লাহ যদি তোমরা না বলতে দেখেন ওকে সিঁড়ি ধরিয়ে দিয়েছে ধরিয়ে দিয়েছে যে দেখো তোমরা আমাকে সিঁড়ি কথা বলো এরপর তিনি বলছেন যে আমি এরপরে বললাম আস্তে আস্তে একজন না করার কথা দেখা হলো দেখা হলো একজন খ্রিস্টানের সাথে দেখা হলো খ্রিস্টানকে আমরা বললাম আমি বললাম যখন তোমরা কত ভালো জাতি ইতালের দল ভালো জাতি তোমাদের কাছে ইঞ্জিন যাক তোমরা কতই ভালো জাতি তোমরা যদি ইতালের দল করতে না করছে তোমরা যদি আল্লাহ ইতালে দলকে আল্লাহ পুত্র না বলতে সাক্ষ্য না করছে তাহলে তোমরা কবে ভালো হবো কত কল্যাণ তোমাদের তোমরা ভালো জাতি ছিল কেন তোমরা এটা করছো কত ভালো হতো কত ভালো হতো এই স্বপ্নটা উনি দেখলেন স্বপ্ন দেখার পরে তার ঘুম রেগে গেল ঘুম ভাঙার পরে তিনি সকালবেলা আসার সময় রাস্তায় যাতে পারছেন তাকেই ধারণা করলেন যেটাকে আমি সকল দেখেছি আমি না তারা কি করা বললাম কি করা বললো এই কথা বলতে বলতে তিনি মহামতামের কাছে চলে আসলেন এই যে মহামতামের কাছে এই সংবাদ জানিয়ে দিলেন আল্লাহ এটা একটা ছিল কথাবার্তা আসিস না ফরণ তারিখের থেকে তিনি কথাবার্তা শুনতেন আর তারিখের বিকেল করতেন কোথাও কেউ কেউ সব কিছু দেখেছি না আল্লাহ এক বিষয়ে এই তাহীকে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পরে তাহবেন যে হ্যাঁ আমার কাছে তোমাদের ভাই তো একটা স্বপ্ন দেখেছে যার শঙ্কা তোমাদেরকে বলতেছে যার সংখ্যা এই তোমরা কিছু কিছু কথা বলে তোমরা এই কথা বলতে চাও না যে আল্লাহর বাচ্চা এবং আমি জাখান আল্লাহ যাওয়া এবং আমি যাচ্ছেন কি হয়েছে তুমি এই কথা বলতে চাও না তোমরা বলো ওরা কিন্তু মার্শাল্লাহ এত পরে আল্লাহ ইচ্ছা করছে এগুলো হতে পারে না পরে আল্লাহ তাই হবে একক পরে আল্লাহ চা তাই হয়েছে একক পরে আল্লাহ করতে আল্লাহ এক এবং এটাকে তোমরা মিলাতে এই স্বপ্নের সরকার করলেন তাহলে তো স্বপ্নের উপরে দিন ধর্ম করতে পারে তাই না হাতিসের দিকে সমাধান হাতিসের অনুবাদ নিজতে পারলেই সমাধান আপনি যদি হাতিসের সম্পর্কে অনুবাদ করে পারেন যতাই সমস্যা স্বপ্ন হচ্ছে রোগের একবার ছেচল্লিশ ভাগের একবার স্বপ্ন অনুটা ছেচল্লিশ ভাগের একবার যেটা ওয়াকিং পাথে আমার সাথে মিলাতে যাচ্ছ এই গোপালে পেয়েছে বলছেন মিলা হচ্ছেন মিটিয়ে দেখছি যাই মিলে যাচ্ছে তখন তার ঘোষণা করে দিচ্ছেন তিনি সেই স্বপ্ন যদি গ্রহণ করা যাবে এই স্বপ্ন গুলা সাথে নিবে আর যেটা ওয়াহির সাথে মিলে সেই স্বপ্ন গ্রহণ করা যাবে না এখন তিনি স্বপ্ন দেখতেন এই পক্ষ আট বছর সাল যখন দিতেছিলেন তখন তিনি মাধ্যমে এখন কে আছে আপনাকে পত্তায়ন করে দিবে আপনার স্বপ্ন একবার হতে পারে না হতে পারে স্বপ্ন যদি সত্য হয়ে থাকে তাহলে রাখের আবার কারকার দরকার দিচ্ছে স্বপ্ন তো সত্যি স্বত তা বলবেন না আল্লাহ তাআলা আমাদেরকে I want to